ইউনি দর্শক শ্রোতা বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রমাদানের এই বক্তৃতার আসরে আজকে আমার বক্তৃতার বিষয়টি হলো আল্না উদ্যান গার্ডেন যে জান্নার থেকে আমরা বিতাড়িত হয়েছি শয়তানের কুমন্ত্রণায় আবার আমাদেরকে ইমান সৎকর্ম করে সেই জাননাতে পৌঁছাতে হবে এছাড়া কোনো উপায় এছাড়া আর দ্বিতীয় কোনো কল্পনাই করা যাবে না মানুষের জন্য কারণ পৃথিবীর জীবন শেষে হয় জান্নাত না হয় জাহান্নাম আমাদের মাতা ভুলের কারণে আমরা জান্নার থেকে বিতাড়িত হয়েছি দুনিয়ার এই জেলখানায় এখন রয়েছি এটা হলো সাময়িক জেলখানা হাজতখানা এখানেও যদি এসে আবার ভুল করি আবার ওই শয়তানের সে নিষিদ্ধ ফল খাওয়ানোর মতো নিষিদ্ধ কাজ করি শির কুফর পাপা যদি মানুষ লিপ্ত হয় তাহলে এই জেলখানায় হাজতখানা থেকে একেবারে চিরস্থায়ী জেলখানা এসে চলে যাবে আর কোনোদিন মুক্তি পাবে না ক্ষণস্থায়ী জেলখানা থেকে সেই চিরস্থায়ী জেলখানায় যে যাবে সেটা হলো জাহার নাম সেখানে আগুন আর আগুন আর যদি সে এই ক্ষণস্থায়ী জেলখানায় থেকে সে যদি ইমন এবং পুণ্য কর্ম করে সে তার হারানো বাড়িতে আবার যেতে পারে তাহলে সে মুক্তি পেয়ে গেল সুখের সে বাড়ি আবার ফেরত পেয়ে গেল inna akhlasnahum bi khalasatin zikrat dar allah ta'ala anbiya' kiram er kotha bolechen azkur ibadana ibrahima wa ishaqa wa yaqub amar banda ibrahim ishaq yaqub ke shoron koro inna akhlasnahum bi khalasatin zikrat dar ami taderke tader barir shoroner sathei taderke ami khas kore rekhechi tara shorbodai তারা স্মরণ করত পৃথিবীতে বেঁচে থাকতে পৃথিবীতে আসার মিশন তো এটাই যে বার এসেছে এটি পূর্ণবানদের বাসস্থান আল্লাহর ইবাদতকারীদের বাসস্থান আল্লাহরের বান্দাদের জন্য এটি আল্লাহর পছন্দ বাসস্থান আল্লাহ বানিয়েছেন চিরস্থায়ী জায়গা যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে উকুল হাদ এমন যার ফলমূল গুলো চির বর্তমান বারো মেসে তার কোন নির্দিষ্ট অর্জন করেছে আল্লাহকে ভয় করে তার আদেশ মেনে নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে পৃথিবীর জীবন কাটিয়েছে তাদের পরিণতি হবে সে জান্নাতকাল আর কাফেরদের আ পরিণতি হলো যাহার নাম সুর আয়াত পঁয়ত্রিশ তারপর আল্লাহ বলেছেন সুর ১৪ থেকে বিশ নম্বর আয়াতে জান্নাতের ছায়া তাদের তো অতি সন্ নিকটে অধুর লীলাত কতু উপহা তাজীলা তার ফলমূল খুবই বসীভূত করে দেয়া হয়েছে বিশাল বিশাল বৃক্ষ ফলের বৃক্ষ স্বর্ণের বডি হবে সেই গাছগুলোর ফল খাওয়ার কল্পনার সাথে সাথে যেমন ব্রেন কম্পিউটার ব্রেনে ভাবলেই কম্পিউটার সেটা ক্যাচ করে সে কাজ করা শুরু করে ঠিক জান্নাতে একটি গাছের ফলের কল্পনার সাথে সাথে ওই কল্পনাটা গাছে বুঝে যাবে এবং তার ফলের ডালগুলো আসতে নয় মুখের সামনে চলে আসবে অজল লীলাত কত উপহা তীলা তার ফলগুলোকে বড় বসীভূত করে দেয়া হয়েছে মিন অয়ালাইহ আর রূপার পাত্র জান্নাতি রূপা এটা দুনিয়া রূপা নয় সে জান্নাতি রূপার পাত্র তাদের সামনে তাদের আশপাশে প্রদক্ষিণ করানো হবে অক্ষোবিন এবং জান্নাতি জগনাথ কা যেগুলি কাছ জান্নাতি কাছ কওয়ারি রেদিন কদ্দারু হাত আহ জান্নাতি কাছের মতো রূপার সেই বোতল যেটা পরিমিত অত্যন্ত ভারসাম্যপূর্ণ পরিমাপ করে তৈরি করা হবে সেগুলি দিয়ে তাদেরকে পানি পান করা হবে এমন পানিও তাদেরকে পান করা হবে যার মিশ্রণ হবে আদরক আদরকের সুবাদ যে কত সুস্বাদু হয় কোন সারাপ কোন পানির সাথে মেশালে সেই আসলে দুনিয়ার যেই নামগুলি জান্নাতের बुजर जो नाम गला झर्नाधारा रही সে ঝর্নার নাম হল দেখবে তখন বিক্ষিপ্ত ছড়া নি মুক্তার মতো মনে হবে ও ইজা জান্নাতে যেদিকে তাকাবে সেখানে দেখবে ভোগের সামগ্রী আনন্দের সামগ্রী साम्राज्य जान्न शब्द अर्थ हल बागान गार्डन जेखने वृक्ष थे गीपूर्ण था पाखल थे गार्डन बनुष्टर बसबाश उत्तम जगह हलो जान मानुष कंक्रीटर को शहरे बस करुक आला चान ना ये आदम के सृष्टि कर आदमु आदम तुम्हें तुम्हारे स्त्री जानना था ঢাকা শহরের মতো শহর মানুষের বসবাসের জন্য যোগ্য নয় এই ঢাকা শহরে যদি বন জঙ্গলের একটা গুইসাপও এনে কেউ ছেড়ে দেয় সেই গুইসাপটা প্রাণ নিয়ে পালিয়ে যাবে ঢাকা শহরের কংক্রিটের অত্যাচার থেকে ওই যে সুন্দরবন সুন্দরবনে গিয়ে দেখুন কি জীব বৈচিত্র্য কত ও লাখ ও প্রাণীর সমাহার কারণ ওই সবুজ ওই পানি ওই মাটির পরিবেশেই তো প্রাণ বেঁচে থাকে প্রাণীরা বাঁচতে পারে তো ঠিক একটি জান্নাতি পরিবেশেই হল মানুষের থাকার পরিবেশ মালয়েশিয়ায় গেলে দেখবেন সেখানে বাগানের পরিবেশের ভেতরেই দশ পার্সেন্ট বাড়ি আর নব্বই পার্সেন্ট গাছ প্রায় এমনি তো গ্রাম বাংলায় আগে এমনি ছিল ছায়া শান্তির নি ছোট ছোট গ্রামগুলি একটি জান্নাতি পরিবেশ ছিল কিন্তু আজকে শহরে এসে আমরা একবারে মৃত কংক্রিটের ইট রড সিমেন্টের পরিবেশে আমরা পড়ে গেছি এটা তো আমাদের প্রাণীদের জন্য এটা এটা গুরুস্থান এটা কোনো কোন বসবাসের জায়গা নয় নবী সাল্লা সাল্লাম জান্নাত সম্পর্কে বলেছেন জান্নাতে এমন কিছু রয়েছে কোনটা কখনো দেখেনি আল্লাহ আকবার। এমন অকল্পনীয় সৌন্দর্য মন্ডিতের সব আয়োজন সেখানে রয়েছে ওলা ওজন কোন কান শুনেনি ওলা খাতারা আলা কালবেশার মানুষের অন্তরে কখনো তার কল্পনাও জাগেনি প্রিয় ভাইরা সর্বনিম্ন জান্নাতি সবচেয়ে ছোট জান্নি সে কত বড় রাজত্বের মালিক হবে সবার পরে যে জান্নাতি গেছে তারপরে আর কেউ নেই সবচেয়ে গরিব জান্নাতি সে জান্নাতির মধ্যে যে সবচেয়ে গরিব জান্নাতি তো কোন গরিব নাই বুঝাবার জন্য বলছি যিনি সবচেয়ে একেবারে পুয়ার জান্নাতি দরিদ্র জান্নাতি সর্ব নিম্ন জান্নাতি তিনি কি পাবেন এই পৃথিবীর সমান দশটি পৃথিবী আকবার লাকা আল্লাহ আকবর আহ বরং আরো বেশি যে সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ বলবে যে আমা তার দা আমাত মিন মিসলা দুনিয়া দুনিয়ার সমগ্র পৃথিবীর রাজত্ব যারা করেছিল এমন রাজাদের রাজত্বের সমান তোমাকে দিলে তুমি রাজি হবা সে বলবে রাদি তুই আরব হেরব আমি রাজি আল্লাহ বলবেন যাও তোমাকে সেটা দিলাম ওমেশহু ওমেশহু ওমেশহু অমেশ সারা পৃথিবীর রাজত্ব করেছে যে রাজারা সে রাজত্ব দিলাম তার মতো আরো পাঁচটি পৃথিবীর সমান রাজত্ব দিলাম সে বলবে আমি আমি আমি আর আর কি চাই তারপর বলবেন যাও আরো দশগুণ অল্লাহ আকবর তাহলে পাঁচ দশে পঞ্চাশ আল্লাহ আকবার মানে এই পৃথিবীর মতো পঞ্চাশটি পৃথিবীর নাজ নেমতাল্লাহ দিবেন এই হলো জান্নাতের সবচেয়ে গরিব যে তার অবস্থা তাহলে জান্নাতের যারা তার উপরে আরো হাজার হাজার স্টেজ যাদের রয়েছে আরো বড় আরো বড় রয়েছে তাদের কি অবস্থা হবে নবী সালনাতে কেমাত জান্নাতের এক একজন থেকে এক জনের স্টেজ এত দূরত্বে এত বড় হবে পার্থক্য ব্যবধান এত বেশি হবে যেমন তোমরা সন্ধ্যাবেলায় অনেক দূরে একটা গ্রহ একটা তারা দেখতে পাও তোমাদের থেকে কত আরো বর্ষ মাইল দূরে দেখতে পাও ঠিক এক জান্নাতি থেকে আরেক জান্নাতির তার পদবীর মর্যাদার উন্নয়ন এত এত বেশি ডিস্টেন্সে হবে এই জন্যই তো ইমান আর আমলের কোনো শেষ নাই যত বেশি পারি আমাদের ইমান আর আমল আমাদের করা উচিত কিছু সম্প্রদায় নবী ছাড়াও হবে এত উন্নত এত উচ্চতায় যারা ইমান এনেছিল আল্লাহর প্রতি রসুলগণকে সত্য বলে বিশ্বাস করেছিল তাদেরও অনেকেই उन्नत जाननाते पहुंचा प्रिय भाइयतर अनेक गो नाम एस कुरने करीम एवं हदीसर मध्य जेमन दारूस सालम একশো সাতাশ নম্বর নিকেতন প্রশান্তির বাড়ি আল্লাহ আকবার অকল্পনীয় সুখ ভোগ বিলাসিতা আর শান্তি আর শান্তির বাড়ি রয়েছে তাদের জন্য সেখানে আল্লাহ তাদের বন্ধু হবেন তাদের আমলের বিনিময়ে এটি তাহলে জান্নাতের একটি নাম পেলাম সালাম সেখানে গেলে আর কোনো অশান্তি নাই কোনো রোগ নাই কোনো ব্যাধি নাই কোনো ডায়রিয়া নাই কোনো ডায়াবেটিস নাই কোনো ক্যান্সার নাই কোনো আলসার নাই গ্যাস্ট্রিক নাই কোনো সন্ত্রাস নাই কোনো গালিগালাজ নাই কোনো টেনশন নাই ডিপ্রেশন নাই কোনো মানে অশান্তির যত হাজার লাখ দিক আছে সেগুলো সব সেখানে একেবারে বিতাড়িত কোনো অশান্তি সেখানে আসবে না থাকবে শান্তির যত উপকরণ সমস্ত শান্তি সেখানে আল্লাহ আকবার। দ্বিতীয় জান্নাতের নাম হল জান্নাত আদিন চিরস্থায়ী বসবাসের গার্ডেন জান্নাত আদিন জান্নাত দনীতে একটা অট্টালিকা একটা প্রসাদ একটা যত বড় যত যত্নে বানাও না কেন এটা তোমাকে অমর করবে না মৃত্যুহীন করবে না এই বিল্ডিং থেকে একদিন তোমাকে নামিয়ে সেদিন তো দূরে নয় যে তোমাকে মাটির গর্তে পতে ফেলা হবে অথবা এইসব বিল্ডিং এসব টাওয়ার থেকে লাভ কি জান্নাতের একটা টাওয়ার যদি লাভ করা যায় তারে সেটা মৃত্যুহীন জান্নাত মৃত্যুহীন বিল্ডিং পাওয়া গেল যে ওয়াদার রহমান করেছেন তার বান্দাদেরকে অদৃশ্য থেকে ইন্দু মাতিয়া তার এই প্রতিশ্রুতি তো অবশ্যই বাস্তবায়ন হবেই একদিন আসবেই জান্নাতে তৃতীয় নাম রয়েছে জান্নাতঈম তের সুখের আনন্দের এঞ্জয়ের মজার সাদের জান্নাত মানুষ খামাখাই কি কথা বলে যে দুনিয়া মজা লইল দুনিয়া তো মারিয়ে দুনিয়া কিসের মজা করবা একটু বেশি মজা করলে ডায়াবেটিস হাই প্রেশার আলসার ক্যান্সার একটু বেশি মজা করতে গেলে সন্ত্রাসে মেরে দেয় তারপরে ডাকাত সে আক্রমণ করে এই পৃথিবীকে কি আসলে আসলে কি মজার জায়গা মোটেও না মজার জায়গা হলাম শান্তি শুধু মজার মজার জান্নাত একটা বডিয়ালা দিবেন সেখানে আদমের মতো ষাট হাত লম্বা সাত হাত মোটা একশো তাগড়া তরণের ক্ষমতা অনন্তকালের জীবন যৌবন কখনো পুরে যাবে না সেখানে পোশাক কখনো পুরনো হবে না বার্ধক্য কোনো দিন আসবে না কোনো টয়লেটের প্রয়োজন থাকবে না কোনো রোগ আসবে না কোনো মৃত্যু আসবে না চিরকাল তেত্রিশ বছর ৩৩ বছরেই অনন্ত অসীম অসীম অসীম অসীমকাল অর্থাৎ অনিশেষ কখনো আর শেষ হবে না আপনি তেত্রিশ বছর থেকে যাবেন আল্লাহ আকবার। আর কিছাই দুনিয়াতে এখন বিজ্ঞানীরা একটুখানি বয়স ধরে রাখার জন্য যৌবন ধরে রাখার জন্য কত ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সে বার্ধক্য রোধ করার কোন ক্ষমতা নেই বুড়ো হয়ে যাচ্ছেই আল্লাহর অমোক নিয়মে সেলের ভিতরেই দুর্বলতার সিস্টেম রেখে দিয়েছেন ডেথ সিস্টেম রেখে দিয়েছেন প্রতি সেলের ভিতরে এটা মৃত্যুর দিকে যাবেই কোষের ভিতরেই মৃত্যুর প্রোগ্রাম সেট করা আল্লাহ আকবার। আমাদের প্রতিটি আর সেই সফটওয়্যার দেওয়া হবে অনন্তকালের সফটওয়্যার যেটা কখনো আর এক ইনস্টলে অনন্ত অনন্ত অনন্তকাল অনিসের জীবন চিরকাল আমরা থেকে যাব শান্তিতে জানাতে চান অবস্থান চির অবস্থানের বাড়ি আহ দারুল মকামা আমাদের সুক্রিয় আদায়কারী যিনি আমাদেরকে দারুল মোক চির অবস্থানের বাড়িতে আমাদেরকে রেখেছেন এটা কোনো ভাড়া বাড়াই না যে কদিন পরে মালিক বলে দিবে ভাই আপনার ভাড়ার মেয়াদ শেষ চুক্তি শেষ এখন বিদায় আল্লাহ আকবর এটা এমন কোন বাড়ি না এটা দারুল মক আমার চিরস্থায়ী বাড়ি শ্বশুর বাড়ির মতো না হ্যাঁ বাড়িতে নতুন জামাই গেলে প্রথম এক দুই দিন কত কত মেহমানদারি আদর যত্ন কিন্তু বাড়ি মধুর হাড়ে নিতে গেলে ঝাটার বাড়ি হ্যাঁ এক জামাই বাড়িতে গেল প্রথম দিনে শাশুড়ি এক কেজি দুধকে একেবারে জাল দিয়ে ক্ষীরের মতো করে এক গ্লাস বানিয়ে জামাইকে দিল হলুদ বরণের দুধ জামাই ছালাক জামাই এ আঙ্গুল দিয়ে পিলারের মধ্যে একটুখানি দুধ এক ফোঁটা লাগালো দেখি নিচের দিকে গড়িয়ে পড়ে কিনে দেখলো পরে না দ্বিতীয় দিন আবার শাশুড়ি এক গ্লাস দুধ আনলো আজকেও সে পিলারের মধ্যে এক ফোঁটা লাগালো দেখলো একটু নড়লো যেন একটু নিচের দিকে যেন নড়লো কিন্তু প্রবাহিত হলো না তৃতীয় দিনও আবার এক গ্লাস দুধ শাশুড়ি আনলো আজকে এক ফোঁটা পিলারে লাগিয়ে দেখলো আজকে নিচের দিকে রওনা হয়ে গেছে দুধ প্রথম দিনের মতো নাই দ্বিতীয় দিনের মতো নাই জামাই বলল শাশুড়ি অবস্থা দুধ যেমন নিচের দিকে রওয়ানা হয়ে গেছে আমারও এখন বাড়ি রওয়ানা হতে হবে প্রথম দিনের মতো আদর নাই তো জাননা এরকম না চিরকাল এক আদর এক যত্ন এক সম্মান আল্লাহ আকবর সব আমাদেরকে কোন ক্লান্তি এই জান্নাতে গ্রাস করবে না ও লমা সুনাফি কোন বিরক্তি অবসন্নতাও আমাদেরকে এখানে পাবে না জান্নাতের আরেকটি নাম হলো জান্নাতুল খুলদ আকাশ জমিন যতদিন অর্থাৎ চিরকাল তো আকাশ থেকে যাবে আকাশ জমিনকে যখন আল্লাহ বানাবেন দ্বিতীয়বার তখন তো এটা চিরস্থায়ী ভাবে বানাবেন ঠিক তারাও চিরস্থায়ী জান্ন থেকে যাবে জান্ন আরক নাম হলে জান্নাত ঠিকানার জান্নাতম্বর আয়াতে এটাকে জান্নাত বলা হয়েছে অবস্থান করবেন ফেরেস্তার অবস্থান করবেন শহীদদের রুজ এখানে অবস্থান করবে সবুজ পাখির রূপ নিয়ে শহীদদের যেখানে অবস্থান করবে এটা জান্নাতুল্নাত আরেক নাম হলো দারুল হায়াওয়ান চিরস্থায়ী বেঁচে থাকার জান্নাত থাকবে চিরকাল থাকবে আরেকটি নাম হলো আমিন অত্যন্ত নিরাপদ জায়গা ইন আল মতিনকিন বড় নিরাপদ স্থানে থাকবে সূর্য দুকানের একান্ন নম্বর আয় এটাকে আমিন বলা হয়েছে সর্বশেষ নামটি হলো এক সত্য মালিকের কাছে এক চির সত্য চির বাস্তব ঠিকানায় অবস্থানে সিটে তারা বসবাস করবে জান্নাত সূর্য কমরের চুয়ান্ন পঞ্চান্ন নম্বর আয়তে মকাদ সিদ্কে বলা হয়েছে জান্নাতকে। কে প্রিয় দর্শক ভাই মে আরেকটি পর্বে জান্নাত নিয়ে আসবো ইনশাল্লাহ سبحانك اللهم و بحمدك أشهدو أن لا إله إلا أنت أستغفر و قطوب والسلام عليكم و الله و <تصفيق>